السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم سلیمان كثيرا سورة التالتا قبير شیطين تي سورة رأكتی جا غلو شمپور رسول صلى الله عليه وسلم تيني بوله چن تو ما در مدد جو ده كويت چا کرے قیامت کے شنی جا چوخش دیکھتے جای شا چوخش دیکھتے جای تا حلی تاروچیت اي নাজিলের ক্রম অনুসারে সপ্তম সুরা সুরাত উনত্রিশটি আয়াতের এই সুরায় আলস আমাদেরকে কি জানিয়েছেন আসুন তার শুনে নেই তিনি বলছেন যখন সূর্য হবে আলোহীন নিষ্প্রভ যখন নক্ষত্রগুলো হবে মলিন বিক্ষিপ্ত যখন পর্বতমালা হবে চলমান অপসারিত যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রিসমূহ হবে উপেক্ষিত যখন বনের পশুগুলো হয়ে যাবে একত্রিত যখন সমুদ্র হবে উত্তাল উত্তেজিত স্ফিত যখন দেহে প্রাণ হবে পুনঃ সংযোজিত যখন জীবন্ত সমাহিত কন্যাটি হবে জিজ্ঞাসিত কোন অপরাধে সে হয়েছিল জ্যান্ত সমাহিত কোন অপরাধে সে হয়েছিল নিহত وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا, وإذا الجحيم سعرت وإذا الجنة أذلفت रबुल आलमी जन अम नामा उन्मोतित जन आसमान आवरण जहां प्रज्ञा व्यक्ति जानते कि आज होती प्रत्येक व्यक्ति जानते कि अल्लाह रबुल आलमीन তিনি আরো বলেছেন বিল ন शपथकी से पश्चातपरण करी नक्षत्र घटे जापथ से घटे शपथ से उषार जन तर आविर्भव घटे निश्चय यही कुरआन एक सम्मानित बार्तक से महा इब्राइल अल्लमर बहन कर नहीं आसा बाणी তিনি সামর্থ্যবান এবং মহান আরশের মালিকের নিকট তিনি মর্যাদাবান ফেরেজ তারা তাকে মান্য করেন এবং তিনি বিশ্বস্ত আস্থা ভাজন ল বলছেন ওমা সোহিবুক এবং তোমাদের সাথী এই রসুল রসুল উল্লাহ সাল্লামসাল্লাম তার সম্পর্কে লুমাত বলছেন তোমাদের সাথী তিনি কোনো মাজনুন নন জিনগ্রস্ত ব্যক্তি নন مِن نون وَلَنْ قَوْلُهُ وَأَهُ بِالْأُفُقِ الْمُذِينِ وَمَا هُوَ عَنِ الْغَيْبِ بِظَنٍّ وَمَا هُوَ بِقَوْلِ شيطان তিনি তাকে স্পষ্ট দেখেছেন সেই মহাফেরিস্তাদ ইব্রাইলকে তিনি দেখেছেন দিগন্তে এবং এই অদৃশ্যের বিষয় গায়েবের বিষয়গুলো সম্পর্কে তিনি তোমাদেরকে জানিয়ে দিতে মোটেও সঙ্কোচ কৃপণতা অনুভব করেন না এবং এই কোরআন কোনো অভিশপ্ত শয়তানের বাক্যও নয় তার জন্য এই কুরআন উপদেশ আর তোমরা তো ইচ্ছা করতে পারো না যদি না জগৎসমূহের রব আল রব আলিন তিনি ইচ্ছা করেন তোমরা আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই ইচ্ছা করতে পারো না সুরাত এই সুরাটি সম্পর্কে রসুল্লাহ সাল্লাহাম তিনি আমাদেরকে বলেছেন যদি তোমরা স্বচক্ষে কিয়ামতের দৃশ্য দেখতে চাও তাহলে ইজাশামত এই সুরাটি পাঠ করো যেখানে আল্লাহ সুবহাম তাল্লা শুরুতেই বর্ণনা করছেন সেই দৃশ্যের কথা যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে সূর্য হয়ে যাবে আলোহীন নিষ্প্রভ মলিন সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত শক্তিশালী এই সূরা যার সূচনা আল্লা সুবাহানহু আতআলা তিনি ঘটিয়েছেন একটি শখ বা ধাক্কার মাধ্যমে ইজ আশ শুকুড়াত যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে সূর্য হয়ে যাবে আলোহীন নিষ্প্রভ আলোতে বসে থাকা কোনো একজন ব্যক্তি কোনো ভূমিকা ছাড়াই যদি হঠাৎ আবিষ্কার করে তার চতুর্পাশ অন্ধকার হয়ে আসছে আলোহীন হয়ে আসছে তাহলে প্রথম প্রতিক্রিয়াতেই তার মধ্যে যে অনুভূতি সৃষ্টি হবে তার নাম আতঙ্ক এবং ভীতি শুরুর দিকে নাজিরকৃত এই সুরাগুলোতে এবং ভীতি সৃষ্টি করা ভবিষ্যতের সেই জীবন সম্পর্কে এই সুরাত আলো সাতালা শুরুর দিকে একের পর এক দৃশ্যকে আমাদের সামনে উন্মুক্ত করেছেন প্রত্যেক কোরআনের পাঠকের সামনে পরিবর্তনশীল একের পর একটি মহা প্রশ্ন করেছেন সুতরাং আজ তোমরা কোথায় চলেছ ইনহুয়া ইকর এগুলো হচ্ছে উপদেশ বিশ্ববাসীর জন্য তোমাদের মধ্যে যে চায় সরল পথে চলতে তার জন্য শুরুতেই আল্লাহ যে দৃশ্য আমাদের চোখের সামনে রেখেছেন সেই দৃশ্য মহাসত্য মহাবাস্তব মহাধ্বংস মহাপ্রলয় কিয়ামা একদিকে সূর্য নক্ষত্র পর্বত থেকে শুরু করে প্রতিটি কবর উন্মুক্ত হয়ে সেই প্রত্যেক কবরে সাহিত্য প্রতিটি দেহে প্রাণ পুনরায় সংযোজিত করে হাসরের ময়দানে উপস্থাপিত করা পর্যন্ত এই সকল দৃশ্যকে আল্লাহ সুহামতাল্লা আমাদের চোখের সামনে তুলে ধরেছেন এবং তিনি বলছেন আলিমত নফসুম সেই দিন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে কি নিয়ে আজকে সে উপস্থাপিত হয়েছে কি নিয়ে আজ সে হাজির হয়েছে তার রবের সামনে إذا الشمس كورت وإذا النجوم كدرت وإذا الجبال سيرت وإذا العشار عقلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموؤودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا الصحف نشرت اِذَا السَّمَاءُ انْشَقَّتْ وَأَظْهَرَ الشَّيْطَانُ وَاِذَا السَّمَاءُ انْشَقَّتْ وَأَظْهَرَ الشَّيْطَانُ وَاِذَا الْجَحِيمُ سُعِّرَتْ وَاِذَا الْجَحِيمُ, وإذا الجحيم سُعِّرَتْ وَاِذَا الجنة أزلفت علمت نفس ما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 بي قوة عند للعرش مكين بطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رَآهُ بالأخق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان الرجيم فأين تذهبون إِنَّهُ مَا إِنَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ لِمَن شَاءَ مِنكُمْ أَن يَسْتَطِيعَ وَمَا تَشَاءُونَ সূর্য হবে নিষ্প্রভ নক্ষত্র ইতস্তত বিক্ষিপ্ত পর্বতমালা অপসারিত দামি মূল্যবান কাঙ্ক্ষিত বস্তু পূর্ণ গর্ভা উষ্ট্রীগুলো পর্যন্ত উপেক্ষিত বনের পশুরা আতঙ্কে একত্রিত সমুদ্রকে করা হবে অগ্নি সংযোজিত উত্তাল স্ফীত উত্তেজিত প্রতিটি দেহে প্রাণ হবে পুনঃ সংযোজিত জীবন্ত সমাহিত কন্যাটিও হবে জিজ্ঞাসিত কোন অপরাথে সে হয়েছিল ত্যান্ত সমাহিত মহাশক্তিমান আল্লাহ রব্বুল আলমিন তার শক্তিশালী বর্ণনা কোরআনের শব্দগুলোর মাধ্যমে প্রত্যেক বান্ধার চোখের সামনে দৃশ্যগুলোকে উন্মোচিত করেছেন কারণ সেই দিন এমন একদিন যেই দিন সমস্ত আবরণ অপসারিত হয়ে যাবে সকল আবরণ সেই দিন হবে উন্মুক্ত উন্মোচিত সকল গোপনীয়তা সেই দিন হবে প্রকাশিত কারণ প্রতিটি মানুষ সেই দিন হবে জিজ্ঞাসিত সেই দিনের এই এত আয়োজন শুধু এই কারণেই কারণ প্রত্যেক মানুষ সেই দিন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে আলিমাত তিনি এই দৃশ্যগুলোকে প্রবাহিত করেছেন প্রতিটি মানব মনে এবং আমাদের মনে তিনি একটি আতঙ্কের ছবি অঙ্কিত করেছেন কোরআনের সুনির্বাচিত প্রতিটি শব্দের মাধ্যমে যে অনুভূতি তিনি আমাদের অন্তরে জাগ্রত করেছেন তা অনুরণিত হয় দ্রুত দৃশ্যের উপযোগী শব্দ তিনি করেছেন নির্বাচিত দৃশ্যের উপযোগী ছন্দ তাল লয় তিনি করেছেন দ্রুত সম্প্রসারিত মহা পরিবর্তন সেই দিন হবে প্রতিটি বস্তুতে পরিব্যাপ্ত কারণ প্রতিটি মানুষ সেই দিন হবে জিজ্ঞাসিত মা আলিমাত্মসুকাতা দৃশ্যের বর্ণনা শুরু করেছেন সেই সূর্য থেকে সূর্যকে নিষ্প্রভ জ্যোতিহীন আলোহীন করে দেওয়ার মাধ্যমে এক মহা ধাক্কা মহাকম্পনের মাধ্যমে আল্লাহ রাবুল আলামিন। তিনি আমাদের দৃষ্টিকে প্রবাহিত করছেন দৃষ্টিকে তিনি প্রবাহিত করেছেন উপর থেকে নিজ পর্যন্ত আসমান থেকে জমিন পর্যন্ত সূর্য থেকে নক্ষত্র নক্ষত্রের নিচে আকাশ ধোয়া পর্বত শিখর পর্বত থেকে বুকে আতঙ্কিত রাখালবিহীন সেই পশুদের উদ্ভ্রান্ত ছুটে চলা একদিকে সেই কাঙ্ক্ষিত মূল্যবান পূর্ণ গর্ভা উষ্ট্রী সেই পালিত গবাদি পশুগুলো অপরদিকে বন্য পশুগুলো পর্যন্ত আতঙ্কে একত্রিত হয়ে যাবে এভাবে জমিনের নিচে পর্যন্ত কবর পর্যন্ত অল্লা রাবুল আলামিন আমাদের দৃষ্টিকে প্রবাহিত করেছেন জমিনকে ভারসাম্যপূর্ণ অবস্থায় ধরে রাখা সেই স্থির অটল পর্বতমালা সেই দিন হয়ে যাবে ওজনহীন ধনিত তুলার মতো ভারমুক্ত জমিন তার গর্ভে ধরে রাখা সমস্ত আমানতকে নিক্ষেপ করে সেই দিন হয়ে যাবে আবরণ হবে উন্মোচিত জাহান নামের আগুনকে করা হবে প্রজলিত জান্নাত হবে প্রতিটি মানুষের সামনে সুসজ্জিত প্রতিটি মানুষ সেই দিন হবে জিজ্ঞাসিত চেনা পরিবেশে অভ্যস্ত এই মানব মন পরিচিত বিষয়কে পছন্দ করে অপরিচিত বিষয়কে অপছন্দ করে পরিবর্তনকে সে সহজে গ্রহণ করতে চায় না অথচ সেই দিন সে এমন এক পরিবেশে নিজেকে আবিষ্কার করবে যখন তার চেনা জানা সবকিছু ওলট পালট নিক্ষিপ্ত বিক্ষিপ্ত সেই মহা বিপর্যয়ের দিনে নিজের পরিণতির কথা নিজের আমলের কথা চিন্তা করে সে হবে মহা আতঙ্কিত সেই ভয়াল সর্বগ্রাসী চিত্র সেই ছবি মহান রব যিনি করেছেন কোরআনের এই আয়াতগুলোতে অঙ্কিত কাজেই অবাধ্যতা এবং অধ্যত্বের পথ অবলম্বন করার পূর্বে এই দৃশ্য এবং এই বাস্তবতা প্রতিটি মানব মনকে থমকে দেয় স্থির দাঁড় করিয়ে দেয় মনে সৃষ্টি করে ভাবনা ভয় চিন্তা উৎকণ্ঠা এবং আতঙ্ক এই একটি পরিবেশে কুরআনের প্রত্যেক পাঠককে দাঁড় করিয়ে রেখে আল্লাহ রাবুল আলমিন প্রশ্ন রাখছেন তিনি বলছেন ভা তাজ হাবুন হে মানুষ তোমরা আজ কোথায় চলেছ উন রসি কুচি নাই দিল তোমরা চেয়ে দেখো ওই আকাশের দিকে ওই আকাশে ভেসে ওঠা নক্ষত্রের দিকে যখন তা ভেসে আসে এবং যখন তার বিদায় ঘটে যখন তা হারিয়ে যায় শপথ সেই নিসার শপথ সেই উষার যখন তার আবির্ভাব ঘটে আল্লাহ তিনি আরো বলেছেন করিম নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত বার্তাবাহকের মাধ্যমে সেই ফেরেস্তাজ ইব্রাহিল ইসলামের মাধ্যমে বহন করে নিয়ে আসা বাণী যিনি সামর্থবান এবং মহান আরশের মালিকের নিকট যিনি পান। ফেরেস্তারা তাকে মান্য করেন এবং তিনি বিশ্বস্তি তোমাদের সাথে মোটেও সংকোচ কার অনুভব করেন না এই কোরআন এগুলো কোন অভিশপ্ত শতানের কথাও নয় সুতরাং কোথায় চলেছ আজ তোমরা ইনহুয়া ইল্লা জিক্রুল্লিল আয় সম্মানিত শ্রোতা বৃন্দ আমাদের এই আলোচনা আল কুরআনে কিয়ামতের দৃশ্য এর অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে কুরআনে আল্লা সু ভায় তিনি যে ছবিগুলো এঁকেছেন সেই ছবিগুলো আমাদের নিজেদের মানুষ পটে নিজেদের মনের জগতে অঙ্কন করে নেওয়া দেখে নেওয়া আজকে আমরা অবতরণের ধারায় সপ্তম এই সেখানে কিভাবে কিয়ামতের সাহাবার তাল আনুম তাদের উপর যখন কুরআন নাজিল হচ্ছিল তাদের শূন্য হৃদয়ে শূন্য স্থানে এই কোরআনের আয়াত গুলো নাজিল হচ্ছিল এবং সেই শূন্যতা পরিপূর্ণ হয়ে যাচ্ছিল কোরআনের এই আয়াত প্রভাবের মাধ্যমে তাদের অন্তরে কোরআনের এই আয়াতগুলো ব্যাপক প্রভাব এবং প্রতিক্রিয়া সৃষ্টি করছিল সুর আমতাল তার রাসুলকে নির্দেশ দিয়ে বলছেন কুম ফা আনজির হে রাসুল আপনি উঠুন আপনি দারান, আপনি সতর্ক করে দিন সাবধান করে দিন লোকেদেরকে তাদের সামনে যে জীবন আসছে সেই বিষয় সম্পর্কে পরকাল সম্পর্কে কুম ফা আনজির একদিকে আলো সোভাতালা তার রাসুলকে নির্দেশ দিয়ে যাচ্ছেন লোকেদেরকে সাবধান করার জন্য সতর্ক করার জন্য অপরদিকে একই সঙ্গে আলো সভাত তিনি নিজেও এই আয়াতগুলোকে নাজিল করছিলেন কোরআনের মাধ্যমে এবং এই আয়াতগুলোর মাধ্যমে খুবই শক্তিশালী ভাবে প্রভাবশালী শব্দ এবং চিত্র অঙ্কনের মাধ্যমে প্রত্যেক মানুষের অন্তরে তিনি আখেরাতের ছবিকে অঙ্কন করে দিচ্ছিলেন কেয়ামত ঘটে যাবে আকস্মিকভাবে এক মুহূর্ত সময়ের অবকাশ কাউকে প্রদান করা হবে না একইভাবে এই সুরাটিউ আল্লা সুবাহতার সূচনা ঘটিয়েছেন কোনো ভূমিকা ছাড়াই একটি শখ বা ধাক্কার মাধ্যমে শুরুতেই তিনি বলেছেন যখন সূর্যের আলোকে নিভিয়ে দেওয়া হবে সূর্যকে গুটিয়ে ফেলা হবে সূর্য যখন হয়ে যাবে আলোহীন এবং মলিন ইজ আর শামস কুবিরত অথচ আমাদের অবস্থান হচ্ছে যে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকেই চির অপরিবর্তনীয় চিরস্থায়ী চিরদিনের মনে করে দুনিয়াকে আঁকড়ে ধরে আমরা পড়ে থাকতে চাই দুনিয়াকে ঘিরেই আমাদের সমস্ত চিন্তা ভাবনা উৎকণ্ঠা এবং দুনিয়াকে আমরা সুখ স্বপ্নে বিভোর কিন্তু তার বিপরীতে সত্য এবং বাস্তব হচ্ছে এই কথাগুলো এই আয়াতগুলোই এই কথাগুলো আমাদের দুনিয়ার জীবনকে থমকে দেয় আমাদেরকে ভাবতে বাধ্য করে সেই দিনের কথা যখন সূর্য নিভে যাবে নক্ষত্র ঝরে যাবে সমুদ্র উত্তাল হবে কবর উন্মোচিত হবে এভাবে যখন মানব মনের মধ্যে ভীতি এবং আতঙ্ক সৃষ্টি হয় তখন আল্লাহ সুখামতাল্লাহ রহস্য উন্মোচন করেন আল্লাহ তিনি সেদিন উপস্থিত হয়েছে আজ কোথায় চলেছ শুধুমাত্র এই একটি সুরা নয় সমস্ত কোরআন জুড়ে আমরা দেখতে পাই একের পর এক সৌরাতে একটি একটি অংশ করে আল্লাহ সুবাহতাল্লাহ পুরো ছবি আমাদেরকে দেখিয়েছেন যেভাবে তিনি দেখিয়েছিলেন রসুল্লাহ সাহাবাহসাল্লাম এবং তার সাথী সাহাবিদেরকে কিন্তু সাহাবা রাজি আল্লাহ তাদের অন্তরে কোরআনের আয়াতগুলো যেভাবে প্রভাব এবং প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল তারা যে ছবি দেখেছিলেন তার সঙ্গে আমাদের দেখা ছবির পার্থক্য কোথায় কোরআনের আয়াতগুলোর মাধ্যমে আমরা নিজেদের অন্তরে কোনো প্রভাব বা প্রতিক্রিয়াকে গ্রহণ করতে চাই না কাজেই আমাদের যে ছবি আমাদের মানসপটে ফুটে ওঠে সেই ছবি অস্পষ্ট ঝাপসা এবং আংশিক অপরদিকে সাহাবা রাজিউল তালহোম তারা দেখেছেন স্পষ্ট গতিশীল চলমান সম্পূর্ণ ছবি সেটা কীভাবে ঘটত আলী রাজি তালাহ আরেকটি উক্তি রয়েছে তিনি বলেছেন যদি আমার চোখের সামনে জান্নাতকে উপস্থিত করা হয় যদি আমি চোখের সামনে জান্নাতকে দেখতে পাই জান্নাতকে আমি ততটাই ভালোবাসবো যতটা জাহ্নাতকে না দেখে আমি ভালোবেসেছি কিংবা যদি জাহান্নামকে আমার চোখের সামনে আনা হয় তাহলে আমি জাহান্নামকে ততটাই ভয় করব ততটা আমি জাহান্নামকে জাহান্নামের আগুনকে না দেখেও ভয় করেছি সাহবারহুম তারা সেই বাস্তবতাগুলোকে এমনভাবে উপলব্ধি করতেন কোরআনের আয়াতগুলোকে নিয়ে তাফাকুর তাদাব্বর করতেন যে কারণে সেই বিষয়গুলোই গায়েবের বিষয় হওয়া সত্ত্বেও সেগুলো তাদের অন্তরে বাস্তব এবং স্পষ্ট হয়ে ফুটে উঠত এর নামই হচ্ছে ইমান এবং তাদের ইমান ছিল এই পর্যায়ে অমর রানহ তার সেই বিখ্যাত ঘটনাটিও আমরা স্মরণ করতে পারি খলিফা হওয়ার পর তিনি একদিন রাত্রিকালীন সফরে বের হয়েছিলেন। তিনি একটি ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন সেখানে ভেতর থেকে কোরআনের আয়াত তিলাওয়াতের শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন চুপ করে দাঁড়িয়ে সে আয়াতগুলো শুনতে লাগলেন এবং সে আয়াতগুলো তার অন্তরে এত ব্যাপক প্রভাব সৃষ্টি করল যে সেখানে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনি মাটিতে বসে পড়লেন প্রায় এক মাস সময় পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন এই অসুস্থতা কোন দৈহিক অসুস্থতা ছিল না কিন্তু তার চেহারায় তার দেহ এবং মনে স্পষ্ট চিন্তা এবং ভাবনার ছাপ ছাপ সেই আয়াতগুলোর মাধ্যমে কি ছিল সেই কোরআনের আয়াতগুলো সুরাতুর তার শুরুর আয়াতগুলো আসুন আমরা তিলাবত শুনি في رَقٍّ مَنْشُورٍ وَالْبَيْتِ الْمَعْمُورِ وَالسَّقْفِ الْمَرْفُوعِ وَالْبَحْرِ الْمَسْجُورِ إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ مَا لَهُ مِنْ دَافِعٍ يَوْمَ تَمُورُ السَّمَاءُ مَوْرًا وَتَسِيرُ الْجِبَالُ سَيْرًا এবং সেই লিখিত কিতাবের যা লিখিত হয় প্রশস্ত পত্রে কসম সেই গৃহ আবাদ করা গৃহের বাইতুল মামুরের এবং কসম সমুন্নত ছাদের এবং উত্তাল সমুদ্রের আল্লাবুল আলমিন তিনি বলছেন ইন্না আজা বা রব্বিক নিশ্চয় তোমার রবের শাস্তি অবশ্যই আসবে অবশ্যম মা লাহু মিন্দা ফের এবং কেউ সেটাকে আটকে রাখতে পারবে না ঠেকিয়ে রাখতে পারবে না সেই দিন এমন একদিন যখন আকাশ কম্পিত হবে প্রবলভাবে পর্বতমালা হবে চলমান এবং সেই দিন হবে মিথ্যা আরোপকারী ব্যক্তিদের জন্য দুর্ভোগের একটি দিন যারা খেলতামাশার ছলে ক্রীড়া কৌতুকের থলে মিথ্যে কথা বানায় 129. أفسحرن هذا أم أنتم لا تبصرون 120. जहान नाम आगुन जो जहां सुख तक प्रश्न कर आज तुम्हारा कि हल एगुलू नुमरा चो देखते तुम्हारा जदू बोलो ना कि तुम्हारा চোখে দেখতে পারছ না মাত্র তার প্রতিফলি আজ তোমাদেরকে প্রদান করা হবে সাহাবারহম তাদের অন্তরে কোরআনের আয়াতগুলো ব্যাপক প্রভাব সৃষ্টি করত ঝড় সৃষ্টি করত। আমাদের অন্তরে সেই প্রভাব ভাবান্তর কিংবা ঝড় কোথায় এর অন্যতম কিছু কারণ হচ্ছে আয়াত শুনলেও সেই আয়াতের প্রভাব আমরা গ্রহণ করতে চাই না কিংবা আয়াত শুনলেও তার অর্থ জানা কিংবা বুঝার চেষ্টা করি না কিংবা অর্থ বুঝলে বা জানলেও সেই অর্থের দিকে আমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করি না কিংবা মনোযোগ প্রদান করলেও সমস্ত কোরআন জুড়ে একের পর এক সুরাতে যেভাবে আলো সুখমা তালা সমস্ত ছবিগুলোকে স্থাপন করেছেন সেই ছবিগুলোর একটি অংশের সঙ্গে আরেকটিকে আমরা মেলানোর চেষ্টা করি না মনের জগতে সেই ছবিকে আমরা ভাসানোর চেষ্টা করি না ফলে আমাদের ছবি হচ্ছে অস্পষ্ট ছাপসা এবং আমাদের অন্তর হচ্ছে গাফেল এবং প্রভাবহীন একটি অন্তর পরিণামে আমরা হচ্ছি ক্ষতিগ্রস্ত এই আকাশকে আমরা প্রতিদিনই দেখি আকাশ দেখে কখনো আমরা উদাসীন হয়ে যাই কিন্তু এই আকাশ আমাদেরকে কেয়ামতের কথা স্মরণ করিয়ে দেয় না এই আসমান আমাদেরকে সেই আয়াত স্মরণ করিয়ে দেয় না যেখানে আল্লাহ সুহামতাল্লাহ জানিয়ে দিচ্ছেন ফাতরত যখন এই আসমান ফেটে চৌচির হয়ে যাবে কাজে আসুন আমরা কুরআন পড়ি কোরআনের সেই দৃশ্যগুলোকে আমাদের অন্তরে আমরা চেষ্টা করি, এবং আখিরাতকালের যে বিস্তারিত ছবি এঁকেছেন সেগুলোকে দেখার চেষ্টা করি আর কুরআন আল্লাহ সুবাহ ছবি বা পরনা প্রদান করে শেষ করেননি বরং মানব মনে যে অনুভূতি সৃষ্টি হয় সেই অনুভূতিগুলোকেও ফুটিয়ে তুলেছেন কাজেই সেই চিত্র চলমান জীবন্ত পরিস্ফুট এবং পরিশীলিত যুগে যুগে সত্যনিষ্ঠ মুসলিমরা পরকালের সেই ছবি দেখেই এই দুনিয়ার জীবনকে অতিবাহিত করেছে তারা দুনিয়াতে অবস্থান করেই আখিরাতকে অবলোকন করেছে কাজেই কোরআনের মাধ্যমে পরকালের সেই আয়াতগুলোর মাধ্যমে তাদের অন্তর হয়েছে প্রভাবিত তাদের অন্তর হয়েছে কখনো ভীত সন্ত্রস্ত কখনো তাদের দেহে সৃষ্টি হয়েছে কম্পন জেগে উঠেছে শিহরণ আবার বিপরীতে খুশি এবং প্রশান্তির আয়াতগুলো যখন তাদের সামনে এসেছে তাদের অন্তরে দেহ মনে জেগে উঠেছে চঞ্চলতা ও স্থিরতা তাদের অন্তরে বয়ে চলেছে প্রশান্তির ঝর্ণাধারা শীতলতা একদিকে শাস্তির বিষয়গুলো সেগুলো যেভাবে অগ্নি সুলিঙ্গের মতো তাদের অন্তরকে ঝলসে দিয়েছে আবার সেই একই অন্তরে বইয়ে গেছে জান্নাতের মৃদুমন্দ হাওয়া যখন তারা জান্নাতের আয়াতগুলোকে দেখেছেন এভাবেই সেই প্রতিশ্রুত দিনটি আগমনের পূর্বেই সেই দিনটি সম্পর্কে স্পষ্ট সম্য জ্ঞান অর্জন করেছেন যুগে যুগে সকল সত্যনিষ্ঠ মুসলিমরা আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ সুমতা তিনি যেন আমাদেরকে সিরাত আল মুস্তাকিমের উপর অটল রাখেন এবং বিচার দিবসের সমস্ত আতঙ্ক পেরেসানি থেকে আমাদেরকে মুক্ত রাখেন এবং তার শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করে জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে दाखिल করেন আল্লাহুমা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন পেদা নিজের জীবন তা সুপেদা তে দিবনে আসেতে প্রভাত ছন্দর সাথে হবে মালা এ জীবনে আসিবে পন্ধ বন্ধ হবে যত প্রাপ্তি পূর্ণ